শ্রোতা মণ্ডলী এতক্ষণ শুনলেন শিল্পী শেহাব মাহমুদের কণ্ঠে একক অডিও অ্যালবাম দিদারে দেওয়ানা অ্যালবামটির কথাও শুরু করেছেন শেহাব মাহমুদ কাজী ওয়াহিদ কতুবউদ্দিন কায়েস অ্যালবামটির দিক নিদর্শনায় ছিলেন শিল্পী কুতুবুদ্দিন কায়েস বর্ণনায় ছিলাম আমি সোহান রেজা আগামী দিনের উজ্জ্বল প্রত্যাশা নিয়ে এখানে শেষ করছি আল্লাহর